ইক্রিমা রহমতুল্লা আলাহী বর্ণনা করেন যে ইবনু আব্বাস রদিল্লাহু আলহ্ন তাকে ও আলী ইবনু আবদুল্লাকে বলেছিলেন যে তোমরা আবু সাইদ রদাহতু আলহ্ন এর নিকট যাও এবং তার কিছু বর্ণনা শোনো অতপর আমরা তার নিকট গেলাম সে সময় তিনি ও তার ভাই বাগানে পানি সেচের কাজে ছিলেন আমাদের দেখে তিনি আসলেন এবং দু হাঁটু বুকের সঙ্গে লাগিয়ে বসে বললেন মসজিদে নববীর জন্য আমরা এক একটি করে ইট বহন করছিলাম আর আম্মা রদিল্লাহ তু আলাহনু দু দুটি বহন করছিল সে সময় নবী সাল্লা সাল্লাম তার পাশ দিয়ে গেলেন এবং তার মাথা থেকে ধুলোবালি মুছলেন এবং বললেন আম্মারের জন্য বড় দুঃখ হয় বিদ্রোহী দল তাকে হত্যা করবে সে অর্থাৎ আম্মার ও দিলাহতালাহু তাদেরকে আল্লাহর দিকে ডাকবে এবং তারা তাকে অর্থাৎ আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে